يا ذاكرا الأصحابكم متأدبا واعرف عظيم منازل الأصحاب هم صفوة رفعوا بصحبة أحمد وبذاك قد فصوا من الوهاب মনোযোগ দিয়ে শুনুন ভালো করে খেয়াল করে শুনুন আল্লাহ তালা তার রাসুলের সাহাবি হিসেবে কাদেরকে বাছাই করেছিলেন আল্লাহ তালা তার রি হিসেবে কাদেরকে নির্বাচিত করেছিলেন আল্লাহ তালা তার এমন মুজাহিদিনকে করেছিলেন যারা নিজেদের জীবন উৎসর্গ করে রাসুল সাল্লাহ আলিহিহিসাল্লামের সম্মানকে রক্ষা করতেন যারা নিজেদের জীবন বাজি রেখে রাসুল সাল্লাহু আলি হসাল্লামের মর্যাদাকে রক্ষা করতেন এরাই হলেন সাহাবায় কারাম এদেরকে আল্লাহ তালা তার নবীর সহচর্যের জন্য তার সান্নিধ্যের জন্য বাছাই করেছিলেন সিরাতের সাহাবাইকেরামের মজলিসে আসলেন এবং তাদেরকে লক্ষ্য করে বললেন কি আছো এমন যে খালিদ আল হুজালিকে হত্যা করতে পারবে তখন আবদুল্লাহ ইবনে উনাইস নামক একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন ইয়া রাসুল আমি তিনি আরো বললেন ইয়ার রাসুলাল্লাহ আমাকে তার এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করে দিন যাতে করে আমি তাকে চিনতে পারি রাসুলসাল্লাহ আলী ওসাল্লাম বললেন সে হচ্ছে তার গোত্রের প্রভাবশালী ব্যক্তি সে যখন কথা বলে তখন সবাই চুপ করে তার কথা শুনতে থাকে সে অনেক স্পষ্টভাষী তাকে দেখে সবাই ভয় পায় সেই সময়ের আরবের লোকেরা বলতো যে খালিদ আল হুজালি হচ্ছে খুবই শক্তিশালী মানুষ তার শরীরে এক হাজার মানুষের সমপরিমাণ শক্তি আছে খালিদ আল হুজালি এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আবদুল্লিবনে উনাইস তাকে বিন্দু পরিমাণ ভয় করলেন না কেননা ইমানদার আল্লাহ তালা ছাড়া আর কাউকে ভয় করেন না ইমান তো আল্লাহ তালাকে ছাড়া আর কাউকে পরোয়া করেন না আল্লাহিরু যুবক আবদুল্লাবনে উনাইশ খালিদ আল হুজালিকে হত্যা করার মিশন নিয়ে নির্ভয়া মক্কা অভিমুখে রওনা দিলেন আব্দুল্লা উনাইস মক্কায় পৌঁছে শুনতে পেলেন খালিদ আল হুজালি তার লোকজনকে নিয়ে মিনায় অবস্থান করছে আবদুল্লাবনে উনাইশ দ্রুত সেখানে পৌঁছে গেলেন এবং খালিদ আল হুজালিকে যে বললেন সে মোহাম্মদকে হত্যা করার জন্য তাদেরকে সহায়তা করতে এসেছে তিনি তাদেরকে ধোকা দিলেন কেননা যুদ্ধ মানেই তো ধোকা কথা শুনে খালেদ আল হুজালি আনন্দিত হয়ে তাকে কাছে টেনে নিল আব্দুল লিবনে উনাইশ ছিল খুবই বিচক্ষণ তরুণ সে মানুষের সাথে খুব অল্পতেই মিশতে পারত এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আবদুল লিবনে উনাইস সুযোগ পেয়ে গেলেন তিনি একদিন দেখলেন খালেদ আল হুজালি তাবুর পিছনে বসে আছে তিনি তার তরবাড়িকে খাপ মুক্ত করলেন এবং প্রচণ্ড শক্তিতে তার গর্দানে আঘাত করলেন তরবারির আঘাতে তার গরদান দ্বিখণ্ডিত হয়ে গেল আবদুল লিবনে উনাইস সফলভাবে তার মিশন শেষ করে মদিনার দিকে রওনা দিলেন সে মদিনায় পৌঁছালে পূর্বেই ওহি চলে আলহামের এবং আলী আসাল্লামকে জানিয়ে দেওয়া হল যে আপনার সৈনিক সফল অভিযান পরিচালনা করেছে সে আল্লাহর দুশ্মনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সে যখন মদিনায় পুছল তখন রাসুল সাল্লু আলিহ্লাম তাকে দেখা মাত্রই বলে উঠলেন আফলাহাল আল্লাহ তালা তোমার চেহারাকে আলোক উজ্জ্বল করুন আল্লাহ তালা তোমার চেহারাকে আলোকময় করুন কথা বলে রাসুল সাল্লাহ আলহ্লাম নিজের ব্যবহৃত একটি লাঠি তাকে দিয়ে দিলেন এবং তাকে বললেন তুমি এই লাঠিটি তোমার সাথে রাখবে কে আমাদের দিন এই লাঠিটির মাধ্যমে আমি তোমাকে চিনতে পারবো আবদুল্লা ইবনে উনাইস যখন মৃত্যুবরণ করলেন তখন তার কাফনের ভিতরে এই লাঠিটি দিয়ে দেওয়া হল কেননা এই লাঠিটিকে আমাদের দিন প্রমাণ বহন করবে এই লাঠিটিকে আমাদের দিন সাক্ষ্য দিবে যে সে দুনিয়াতে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলী আল্লাহাল্লামকে সাহায্য করেছিল সে দুনিয়াতে আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করেছিল প্রিয় উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা ছিল সাহাবাহিক অবস্থা তারা রাসুলের দুঃশনদেরকে এভাবেই পৃথিবী থেকে বিদায় করেছিলেন তারা ইসলামের দুঃশনদেরকে এভাবেই হত্যা করেছিলেন আজ আমরা কী করছি আমাদের চোখের সামনে ইসলামের দুশমনেরা ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমাদের হৃদয়ের স্পন্দন প্রাণের স্পন্দন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে নিয়ে কটুক্তি করছে चुप कर बस नीर दर्शक भूमिका पालन कर